রহমতলাতদা আদু সম্মানিত দর্শক শ্রোতা যারা দূরদর্শনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমরা আলোচনা করছিলাম পর্বভিত্তিক আলোচনা মুসলিম ও মার জন্য প্রকৃত শান্তি লাভের উপায় কি। এ পর্যায়ে আমরা আপনাদের সামনে হেফজুদ্দিন দিন সংরক্ষণ করার বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করেছি অতঃপর আজকের আয়োজনে থাকবে যে প্রকৃত শান্তি পেতে হলে হলেস করতে হবে নিরাপত্তা নিরাপত্তা দান করতে হবে আলোচনার শুরুতে আমরা আমাদের সম্মানিত আলোচকবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আছেন আমাদের সাথে শেখ আব্দু জি সব শেষে উপস্থাপক আমি জাহাঙ্গীর আলম ইসলাহী শেখার ব্যাপারে আপনি জি বিশ্ব শান্তির প্রথম এবং সবচেয়ে অপরিহার্য বিষয় যেটি ছিল সেটা শেষ হয়েছে আসবে সেটা হলো মানুষের নিরাপত্তা কারণ জানটাই যদি আমার চলে গেল তাহলে আমি আর শান্তি ভোগ করলাম কোথায় ভোগ করলাম কোথায় তাহলে তো সেইটা আমার নিরর্থক হয়ে যাবে এজন্য। ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে ধর্মের হেফাজতের পরে মানুষের সবচেয়ে বড় জরুরি বিষয় গোটা বিশ্ব সমাজের জন্য তো প্রথমে প্রাণটা পৃথিবীতে পৃথিবীতে আসবে আসবে একটা একটা প্রাণী মানুষ সেই প্রক্রিয়াটা হতে হবে পরিচ্ছন্ন পরিষ্কার নির্ঝন ঝাট জন্য একটা পারিবারিক বন্ধন একটা বিবাহ বন্ধন একবারে প্রথম মানব আদম থেকেই কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন একটা নিরাপদ শান্তির ছোট্ট একটা সুন্দর পরিবারে রহমতের ছায়া ঘেরা একটা পরিবেশে যাতে পৃথিবীতে আসতে পারে এই মানুষটা যাতে একটা তার সার্বিক নিরাপত্তা নিয়ে পৃথিবীতে আগমন করতে পারে সেই জন্য প্রথম দিয়েছে একটা সুন্দর আল্লাহ মানুষকে নিরাপদ রাখার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা দিয়েছেন আমরা জানি পুলিশি ব্যবস্থা কেন জীবনের নিরাপত্তার জন্যই ঠিক নয় প্রত্যেক আল্লাহ যাকে হত্যা করা হার করেছেন অন্যায় তাকে তুমি হত্যা করো না জি শেখ এই ব্যাপারে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইবো যে আজকে আমরা বিশ্ব পরিমণ্ডলে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে হত্যা বা মানুষের কাছেই যেন মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আগ্রাসন করছে কোন নিরাপত্তা নিরাপত্তার যে অভাব অনুভূত হচ্ছে সারা বিশ্বে এ সম্পর্কে একটু বিস্তারিত বল এটা সুরুল একটা সময় আসবে মানুষের মানবিক বিপর্যয় তিনি রয়েছে যেসলিমাকে কেন্দ্র করে বলছেন যে তোমরা বিভিন্ন জাতিপুঞ্জের সাথে যে লড়াই হয় সে লড়াইয়ের খুনের কথা বলছি না তোমরা আমরা আবার আপনার কাছে জানতে আব্দুলতে চাচ্ছিলাম যে খুন খারাপি বা হত্যাযজ্ঞ যেটা চলছে এটা তো নিঃসন্দেহে নিন্দনীয় এবং ইসলামে অত্যন্ত ভূমিকা রাখে জি এ ব্যাপারে তো হেফজুল নিরাপত্তা যেমন আল্লাহ বলছেন তোমাদের জীবন রয়েছে যখনই মানুষ একজন মানুষকে মারতে যাবে তখন সে নিশ্চিত যখন বুঝে নিবে যে আমি যদি তাকে মারি তাহলে তা আমাকো মারা হবে। যেখানে আল্লাহ বললেন তোমরা ইহা ইসলাম যদি কেউ এরকম ঘটিয়ে দেয় কেউ গকম মেরে ফেলে তখন এটা ইসলামের হক হয়ে যাবে যে একো মারা হবে অর্থাৎ ইসলাম যদি মৃত্যুদণ্ড নিশ্চিত নিশ্চিতভাবে জেনে যাবে মুসলিম হওয়ার পরে जीवन रहे ज्ञानी जी तुम्हारा परहेजगारे এই কথাটাকে রাসুল সাল্লাই বলছেন তিনটে যেকোনো একটা ঘটালেই একজন মানুষের রক্ত বৈধ হতে পারে এছাড়া কোনো মুসলমান কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না এটা জায়জ নয় এটা একেবারেই হারাম যে ব্যক্তি বলেছে আমি সাক্ষ্য দিচ্ছি অন্যায় করা যাবে না তার মাল তার ব্যক্তি তার নাম সব নিরাপদে থাকবে কিভাবে আল্লাহ একজন মানুষের নিরাপত্তার ব্যবস্থা করছেন আল্লাহ রাসুল করছেন উল্লেখ করেছেন তার একটা হচ্ছে এই যে কেউ যদি হত্যা করতে হবে আর হলো একটা জানে বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে এই তিনটে পদ্ধতি ব্যতীত কোন মানুষকে হত্যা করা যাবে না তার একবার যথাযথ ভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে ইসলামে আল্লাহ যেটা ইসলাম বলা হয়েছে সে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে তাকে অপরাধ দেওয়া হবে গোটা মানুষকে হত্যা অপরাধ চলে এখানে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে একজন মানুষকে হলেও অন্যায়ভাবে হত্যা করার সুযোগ একটা ফায়সালাতে আছে বোখারির বর্ণনা যে কোনো একজন মানুষকে হত্যা করে আর সে হত্যা করাতে যদি একটা গ্রাম একটা বংশ অংশগ্রহণ করে তার কোন মৃত্যুদণ্ডের কোন সুযোগ নেই সুযোগ নেই মুসলিমের কথা মুসলিম আর আরেকটা আদেশে রয়েছে যার পক্ষ থেকে গোটা বিশ্বের মানুষের দিবে কারো জীবন সে হরণ করবে না অন্যায় ভাবে যেমন দারোগাকে তিনি একটা অন্যায়ের কারণে থাপ্প দিয়েছিলেন সে মরে গেলিস করেছি নিজের আমি মারাতে অন্যায় হয়েছে সে যতই সে অন্যায় করুক তাকে মারতে পারি না শত্রু পক্ষ হলেও যে অন্যায় ভাবে কোনো সম্ভব নয় তো সেই জন্য আসলে জানেন নিরাপত্তার যে কত গুরুত্ব আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও আমাদের আয়োজন আপনাদের সামনে উপস্থাপিত হবে ইনশাআল্লাহ ততক্ষণে অপেক্ষায় থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার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 पवित्र विशुद्ध जीवन जापन करना जानते हम देख कुरान सन्धार साढ़े छप्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल् আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইস টিভি বাংলার দূরেরও কাছের সম্মানিত দর্শক শ্রোতাকে আবারও শুভেচ্ছা জানিয়ে ফিরে আসলাম আলোচনা চলছিল হেফজো নাফস নাফসের হেফাজত বা সংরক্ষণের মাধ্যমে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারি এবং এবং পরলৌকিক জগতে জি সাইখ কাজীবাহ জি একথা বলতে চাই সেটা তো হল যে বিশ্ব শান্তির জন্য সামাজিক ব্যক্তিগত পারিবারিক আমরা কেউ হরণ না করি অন্য একটা জিম্মারি ইনডাইরেক্ট যে আজকে হাজারো লাখ কোটি কোটি মানুষকে হত্যা করা হচ্ছে এটা একেবারে আন্তর্জাতিকভাবে ভাবে বৈশ্বিকভাবে রুখে দেওয়া উচিত যেমন যেভাবেঙ্গ আলোচনা করতে পাবো আল্লাহ যে কথা হচ্ছিল যে অবৈধ হত্যা যজ্ঞ যেটা বিশ্বব্যাপী চলছে এখন এবং এটা লক্ষ্য করেছেন কিনা যে খুব দ্রুত এটা বেড়ে যাচ্ছে দিনের পর দিন এবং কত কঠোর ভাবে আলোচনা করেছে আসলে আমরা এটা সমাজের কাছে মুসলিম নারী পুরুষ পৃথিবীর কাছে স্পষ্ট পেশ করতে পারলে তারা জানতে পারবে আসলে এটা আমাদেরই ব্যর্থতা যে আমরা জাতির সামনে এটা স্পষ্টভাবে পেশ করতে পারছে না বা আমাদের কাছে সুযোগ থাকছে না আবহরের আল্লাহ তালু বলেন রাসুলসাল আলি আসাল্লাম বলেছেন ইজতানিবু সাবাল মবে কাত তোমরা সাতটি ধ্বংসাত্মক কর্ম থেকে বেঁচে থাকো যেই কর্ম করলে তোমাদের ধ্বংস অনিবার্য তোমরা ওই কর্মের কারণে ইহকালো ধ্বংস হয়ে যাবা পরকালো হারাবে এবার অনিবার্য সাতটি কাজ থেকে বেঁচে থাকো সাহাবিগুন বল অমাহন না अल्लाह रसुलिर ध्वसात्क काजी कर मानूष ध्वसा तक रसुल्लाम सरियल सतटाले एक मानूष के हत्या करा जे मानूष के हत्या कर आल्ला हरामहला मानुष के हत्या कर हराम कर एक मानूष जरूरी भावे से बेचे थारूर्ण सूझ पा से मुस्लिम होक अमुसलिम हम ইহুদি হোক খ্রিস্টান হোক সে যে হোক না কেন এত বড় অপরাধে স্বাভাবিক হয়ে দলকে যে কোনো হ্যাস্ত ন্যাস্ত করার অপমান করার হত্যা করার একটা কৌশল অবলম্বন করছে যার জন্য আমাদের দেশে সারা পৃথিবীতে ঘটছে অর্থাৎ আপনি বলছেন যে গোটা বিশ্বে রাজনীতিতে যে সহিংসতা ব্যাপারে নিতে পারি সেটা আমরা বাস্তব পদক্ষেপে নিতে পারি আজকে মানুষ রাস্তাঘাটে মারা যাচ্ছে পিপিলিকার মতো মানুষ মারা যাচ্ছে একজন আরেকজনকে অজানতে বেরে দিচ্ছে এই বিষয়টিকে আমি একটু গভীরে গিয়ে दृष्टि महानुभवतार चरम पर देखिए इलामान आलोक तीन क्षमा कर दर्शक उद्देश्य बंदी जघन्य দুঃমন ছিল এবং এত অত্যাচার করেছে বলবো মক্কা বিজয়ের দিনে হাতের মুঠে পেয়ে সমস্ত কাফেরদেরকে দেরকে জঘন্য শত্রুদেরকে ক্ষমা করে দিলেন আমি যেটা বলতে চেয়েছিলাম যে যে নিরাপত্তার যে সাইটগুলো আছে যে ব্যক্তি নিরাপত্তা যে ইসলাম কিভাবে মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করেছে আলহিসালাম আমাদের মসজিদ দিয়ে কেউ যদি তীর নিয়ে যায় তীরের ফলা যেটা ধারালো এটা যাতে হাতের মুঠের ভিতরে করে নিয়ে যায় অজান্তে কোনো মুসলিমের গায়ে যাতে যেটা কাজ করেছিলেন সম্পূর্ণ একটা শরীরের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে একটা তীর বা একটা তরবারি কেউ যায় তাকে ঢেকে উত্তোলন না করে ইসলাম একটা মানুষের যানের নিরাপত্তার জন্য কৌত বিভিন্ন ভাবে ব্যবস্থা দিয়েছে যে ব্যবস্থাকে আমরা গ্রহণ করতে পারছি না সমাজে বাস্তবায়ন করতে পারছি না আমাদের আসলে একটা এটার জন্য ইসলাম সার্বিক জীবনের নিরাপত্তার জন্য ন্যায় বিচারের যে ব্যবস্থা ইসলাম রেখেছে কোন কৌ আমিনা আলিল্লা তোমরা ন্যায় বিচারক হও ন্যায় প্রতিষ্ঠাকারী হও খুনি কেউ যদি কারো জীবন অন্যায় ভাবে বিনাশ করে তখন তার বিচারের ক্ষেত্রে যাতে কেউ কোনো কোন অন্য ওয়ারগুলো আমাদের হয়ে গেল এবং আজকে যে বিশ্ব খুশে আছে যে কোনো মুহূর্তে একটা সাংঘাতিক ধরনের ওয়ার্ল্ড ওয়ার বা এই ভ্রাতৃঘাতী সংঘর্ষ এটা কতটা ভয়াবহ আল্লাপ্তা নিরাপত্তা ছাওয়াটা হলো ইসলামের মূল মিশন কেউ গায়ে পড়ে যদি মারতে আসে শুধু প্রতিহত করা সেখানে ব্যবস্থা নিতে কথা বলা হয়েছে কিন্তু শত্রের উপরে অস্ত্র ধারণ করো এটা মানুষ ভুল বুঝেছে অতক্ষণ পর্যন্ত আল্লাহ রসল এবং আল্লাহ কারোর প্রতি অস্ত্র ধারণের অনুমতি দেননি যতক্ষণ পর্যন্ত ওই শত্রু পক্ষ একটা অপবাদ দিতে পারবে না তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের ইজ্জত সবকিছু সবকিছু নেই যুগে ছিল এই যুগে আর নয় এরকম যদি আবার কেউ বলার সুযোগ নেয় আমরা বলবো সেও ভুল বুঝেছে জিহাদও কেন জিহাদের উদ্দেশ্য কি যখন অন্যায় কাউকে হত্যা করা হবে অন্যায়ভাবে ভাবে যুদ্ধ করো না কেন ওইসব দুর্বল হীনবলদের রক্ষার জন্য লড়াই জন্য পুরুষ নারী শিশু যুদ্ধ করতে বলা হয়েছে যুদ্ধ করে হলেও তাদেরকে বাঁচাও তাদের নিরাপত্তা বিধান করোহা যে ইসলামে যেহাদের অনুমতি কেউ ছিল আবেগময়ী হয়ে বা যেখানে সেখানে এটা থেকে ইসলাম বলছিলেন যে আয়াত আসলে এই বিষয়টি ইসলাম খুব জোরালো গুরুত্ব দিয়েছে আল্লাহ রসুল করো আর যে বিপদে ফেলছে তাকেও সাহায্য করো তখন সাহাবিগুন বললেন আনসর মাজলুমান আমরা নয় মাজলুমকে সাহায্য করব কিন্তু যে জালেন তাকে আমরা কি করে সাহায্য করব। যে ইসলাম একটা মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সূচনা থেকেই পদক্ষেপ রেখেছে সময়ের দুর্ভিক্ষের কারণে আমরা এগোতে পারলাম না শুধু দর্শক শ্রোতা प्राज आलोचकवृंदर का सुनलें नफ्स हेप करार्जन नफ्स के संरक्षण करारानुष्य आत्थिक और शारीरिक निपत्ता विधान सार्विक निपत्ता विधान मध्यम विश्व शांति व प्रकृत शांति अर्जुन ब्यापारे भावे उत्साहित करसु आल्ला प्रदत्त और रसुलहम्मद सल्लाम प्रदर्शित पन्थाय আমরা মানুষের জান মালে নিরাপত্তার মাধ্যমে এবং হুকুক আদায়ের মাধ্যমে আমরা প্রকৃত শান্তি পেতে প্রয়াস ব্যক্ত করি মহান আল্লাহ আমাদের তৌফিক তফরুল্লাহ মুসলিম আসসালাম আল্লাহু আকবার আল্লাহ লেকশা ওয়াল্লাহি রব্বানা আইনা রব্বুন আল্লাহ রব্বুন फिल्टार कर पानी विशुद्ध डायलिसिस कर रक्त विशुद्ध है ताप दिल सोना विशुद्ध है कषार्जित टा कि विशुद्ध है अल्लासवान तला पवित्र कुरने अनेक बार ये कथा बोले সেরা মাধ্যমে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল ব্যাংক কোয়াড্রানোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বিয়ান টি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 অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণে কুসংস্কার গুলো এইভাবে চলে আসে আসলে সরিয়ার সম্মত না ফলপ্রসূ আলোচনা খলিশুর রহমান মী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজ্জাম বিন আব্দ সালাম শেখ শাহিদুল্লাহ খান মদনি হারুন হুসেনের উপস্থাপনা देखे अनुष्ठान जालसाए ला शुक्रवार